সবুজ জমিনার রোগ তিম সুর দেশটাকে করেছে আপন। সবুজ জমিনার রোগ তিম সুর জোটা দেশটাকে করেছে আপো সবুজ জমিনার রোগ তিম সুর জোটা দেশটাকে করেছে আপো যেদিকে তাকাই শুধু শান্তি সমারাহে ভরে যা যা সবুজ জমিন আর রোগ তিম সুর জোটা দেশটাকে করেছে আপো যেদিকে তাকাই শুধু শান্তি সমারোহে ভরে যা যায় জমিনার রক্তিমেশ জোটা দেশটাকে করেছে আবো সবুজ জমিনার রক্তিমেশ জোটা দেশটাকে করেছে আবো সকালে শিশির যেন কণামুক্ত ক্লান্ত বেলা বটের ছায় বসে রাখাল সুর তোলে বাসিতে সকালে শিশির কনমুক্ত ঝড়াই যেন হাসিতে ক্লান্ত দুপুর বেলা বটের ছায়া বসে রাখাল সুর তোলে বাসিতে এ যে আমার প্রাণময়তা এ যে আমার এ যে সবুজ জমিনার রক্তিম তিম সুর দেশটাকে করেছে আপো সবুজ জমিনার রক্তিম তিম সুর দেশটাকে করেছে আপো सबुज जमिनार रोगि मिसुर जोटा देश टाके सबुज जमिनार रोगि मिसुर जोटा देश टाके कर ফসলে হাসির মেলা দীপ্তি ছড়াই যেন মাঠে দেড় তোলে দীপ্তি ছড়াই যেন মাঠে দেশক বধুর হাতে মাঠের ফসল ওঠে মাতাল ঝড় তোলে যে আমার ভালোবাসা এ যে আমার ভালোবাসা এ যে সুখের লাগ সবুজ জমিনারি মিশুর জোটা দেশটাকে করেছে আপো সবুজ জমিনার রক্তিম মিশুর জোটা দেশটাকে করেছে আপো যেদিকে তাকাই শুধু শান্তি সমারাহে ভরে যা যায় ম সবুজ রক্তিম করেছে আপ সবুজ জমিনারে রোগ তিমিশুর জোটা দেশটাকে করেছে আপো যেদিকে তাকাই শুধু শান্তি সমান ভরে যায় ভরে